As-salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi. Alhamdulillahi. Alhamdulillahi. Nenemadu wa natta'inuhu wa natta'inuhu wa natta'firuhu wa natminu bihi wa natawakadu alayhi. walaang du biilla dinmin cholian ko singamin kay ati a nila may yadihil lagu pala mo biilla nagu wamanyo dugo palaa biya na wana sihagoan la ilila na illang wagu وان اشهد ان لا اله الا الله محمد عبد الله ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم llamada aliya umaman tula ku si na kum waman tu a kuiyamati war tu la ku শি দীনশি অলহমদুল্লাহ সোবহান وحل العقدة من لتعني يرقب قولي এবং খেয়ে এলাকাবাসী এবং ব্যবসায়ী সমাজের উদ্যোগে আজকের এই তীরাতুন্নবী মাহাতিল অনুষ্ঠিত হচ্ছে অত্র মাহাতিলে উপস্থিত মহতারাম সভাপতি রাম এলাকাবাসী মুরগিয়ান এক রাম যুবক ভাইরা এবং অত্র এলাকার মাও ও বোনেরা আল্লাহ দরবারে শুক্রিয়া দায়ী করছি আমাদেরকে এই দিন দিনচর্চার মজতিশিতেই উপস্থিত হওয়ার কৌতিক দান করেছেন দিল খুলে তার দরবারে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ এবং সালাম পেশ করছি হজরত মোহাম্মদ মুস্তফা প্রতি আল্লাহ করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আমরা আশরা মানুষ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে আর এই পূর্ণ পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের জন্য তো যে মহান উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য জানার দুইটা মাধ্যম আছে একটা হল কিতাবুল্লাহ আরেকটা হল রসুল একটা হল আল্লাহর কিতাব আল্লাহ একটা কিতাব দিয়েছেন এই কিতাবের মাধ্যমে আল্লাহ কি চান তা কিতাবের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন এই কিতাবের কথাগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রিজাল উল্লাহ নবী এবং রসুলদেরকে এই পৃথিবীতে দুইটা হলো আল্লাহকে দেয়া আমাদের প্রতি আমাদের সম্পদ একটা সম্পদ হল কিতাব উল্লাহ আর আরেকটা সম্পদ হল রতুল উল্লাহ রসুল্লাহ কিতাব উল্লাহ মানুষদেরকে শিখাইছেন কিতাব দাওয়াত দিতেন রসুল্লাহ তিনি কিতাবের তালিম দিয়েছেন আর কিতাব উল্লাহ রসুলের পরিচয় ব্যক্ত করেছেন আল্লাহ কিতাব উল্লাহার মাধ্যমে রসুল চিনাইছেন রসুলের জীবনী কিতাব উল্লাহার মাঝে আল্লাহ আলোচনা করেছেন আর রসুল একটু এই কিতাবুল্লাহর দাওয়ক আমাদের পর্যন্ত পৌঁছাইছে সেই রসুল্লাহকে মানতে হলে কিতাবুল্লা মানতে হবে আর কিতাবুল্লাহ মানলে রসুল্লাহ মানতে হবে কিতাবুল্লাহর প্রতি যদি বেয়া দিব হয় রসুল প্রতি বেআ দিবি হবে কিতাবুল্লাহ যদি বিরুদ্ধে চারণ হয় রসুল্লাহরণ্লার সাথে সম্পর্ক আর সাথে গিতাবুল্লার সম্পর্ক গিতাবুল্লাহ আল্লাহর রসুল উল্লাউ আল্লাহর কিতাবুল্লাহ ধরতে হবে তাহলে রসুলুল্লাহকে ধরা হবে আর রসুল্লাহকে ধরলে কিতাবুল্লাহ ধরা হবে যদি কিতাব ছেড়ে দেওয়া হয় রসুল্লাহকে ছেড়ে দেওয়া হবে যদি রসুল উল্লাহকে বাদ দেওয়া হয় কিতাব উল্লাহ বাদ করে যাবে কিতাবুল্লাহকে যদি বাদ দেওয়া হয় রসুল উল্লাহকে বাদ দেওয়া হয়ে যাবে রসুল্লাহকে আগ্রে ধরতে হবে কিভাবে কিতাবকে আগ্রে ধরার মাধ্যমে যদি যাবে খুব বুঝার চেষ্টা কর আল্লাহ কোরআনের মাঝে নাসারা জাতির অবস্থা আলোচনা করতেছেন জাতি চিতা দুল্লা ছে আজকের নাসারা বলে আলমাতি ও ইবুনুল্লাহ মাতি হলো আল্লাহর সন্তান নাও দু মাতি ইদনুল্লাহ মাসিক ছেলে আল্লাহ ছেলে আর কিতাবুল্লাহ দাওয়াত দিচ্ছে আল জাতি কিতাব উল্লাহকে যখন ছেড়ে দিল তখন তারা মাসিককে ইদনুল্লাহ বানিয়ে ফেলল তারপর ভ্রষ্ট হয়ে গেল মাসিবুল্লাহকেও ছেড়ে দাও ছিল না ইনুল্লা ছিল উজের কি তারা নিয়ে গেল আর নবীকে আল্লাহর সন্তান দাবি করল অথচ আল্লাহর কোনো সন্তান নেই আল্লাহর কোনো বিবি নেই আছে আল্লাহ বলতেছেন কুল নবী মানুষদের আল্লাহ তিনি এক আল্লাহু সামাদ আল্লাহ তিনি অমুখাপেক্ষিত তিনি জন্ম নেননি তার থেকে কেউ জন্ম নেয়নি আল্লাহর কোন আল্লাহর কোন আল্লাহ র কোন স্ত্রী নেই আল্লাহর কোন সন্তান নেই আল্লাহর কুল रा जहास्था तबीर तारा जो कित असम्पूर्ण कित कित दरकार कितबर नबी दरकार नबीर करकार शिक्षक बी पढ़ार जो शिक्षक दरकार शिक्षक सामने बरकार ডাক্তারি বিদ্যা সমস্ত তো বাজারে পাওয়া যায় কোনো ব্যক্তি যদি চিন্তা করে ডাক্তাররা সব কষাই গেলে অনেক টাকা দিতে হয় আমারই সমস্ত কোনো ডাক্তারের কাছে যাব না সমস্ত বই বাজার থেকে কিনা নিজেই ডাক্তারি পড়বো নিজেই চিকিৎসা করব বলেন তার দ্বারা কি আবাদ হবে কবরতাম ডাক্তার দ্বারা কি আবাদ হবে ওদের চিকিৎসা করবে মানুষ মানুষজন চিকিৎসা তারা কোথায় তুলে দেবে কবরস্থানে তাদের আর বাসায় যাওয়ার দরকার আল্লাহ কিতাবুল্লাহ আমাদেরকে দিয়েছেন কিতাব উল্লাহর সাথে নবিউল্লাহ আর রসুল উল্লাহ আর রিজাল দান করেছেন অসংখ্য রিজাল সমস্ত নবীর নাম আমরা জানি না কিন্তু আল্লাহ যত নবীদেরকে পাঠিয়েছেন সমস্ত নবীদের প্রতি আল্লাহ বলতেছেন অনেক রসুল আমি পাঠিয়েছি যার আলোচনা তোমাদের কাছে আমি করি নাই আর অনেক নদীর সুলদেরকে তোমাদের কাছে পাঠিয়েছি যাদের আলোচনা আমি তোমাদের কাছে করেছি নবী অনেক অসংখ্য নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নদী হল আমাদের নবীন সকল নবীর সেরা নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবী আ তিনি সমস্ত নবীদের শেষ নবী আগ্রত আদমান ইসলাম থেকে যে নবী পৃথিবীতে আল্লাহলা পাঠিয়েছেন নবীর পর নবী পৃথিবীতে এসেছেন অসংখ্য লক্ষাধিক নবীর এই পৃথিবীতে আগমন ঘটেছে সমস্ত নবীদের শেষ নবী হল আমাদের নবী এটা একটা কথা আর আরেকটা কথা হল আরেকটা কথা হলো অতীতে যত নবী আল্লাহ তালা এই পৃথিবীতে প্রেরণ করেছেন অনেক নবীকে জিম্মাদারি দিচ্ছেন তোমার পরিবারকে আমার দাওয়াত দাও আমার দিন তোমার পরিবারকে বোঝাও অনেক নবী কি অনেক নবীদেরকে আল্লাহ পাঠাইছেন পুত্রের জন্য অনেক নবীদেরকে আল্লাহ পাঠাইছেন একটা এলাকা এলাকাবাসীর জন্য অনেক নবীকে পাঠাইছেন একটা গ্রামের জন্য অনেক নবীকে পাঠাইছেন একটা পুত্রের জন্য আর নবী মোহাম্মদুর রসুল আল্লাহ তালা পাঠাইছেন সারা পৃথিবীর জন্য হে নোবি মানুষদেরকে আপনি দাবো হলাস হে মানুষেরা ইন্দ রতুল ইলাই গুমজমিয়া <تصفيق> إِنِّي رسول الله إليكم جميعاً إِنِّي رسول الله إليكم جميعاً أمي ألّا <على> الرسول تو <تما> مدري شوكولير فرو بي أمي ألّا الرسول شرق لتي بيري شوكول <منفر> <الرسول> আল্লাহ সর্বশেষ নবীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠাইছেন তার মর্যাদা যদি দেখতে চান কোরআন তাকে খুলে দেখুন আল্লাহ কোরআনের মাঝে তার নবীদের ইতিহাস আলোচনা করেছেন ২৫ জন নবীর নাম কোরআনের মাঝে আলোচনা করা হয়েছে আল্লাহ নবীদেরকে ডাকছে লিয়া আল্লাহ নবীদেরকে ডাকছে লিয়া আল্লাহ নবীদেরকে ডাকতেন ইয়া ঈশা আল্লাহ নবীদেরকে ডাকতেন ইয়া আল্লাহ নবীদেরকে ডাকতেন ইয়া আল্লাহ নবীদেরকে ডাকতেন্লাকে ডাক্তেন ইয়া শ নবীদেরকে আল্লাহ ডাকছেন নবীদের নাম ধরে ধরে ডাকছেন আর আল্লাহ যখন তার শ্রেষ্ঠ পয়গম্বরকে ডাকছেন পুরান্তে খুলে দেখুন ইয়া মোহাম্মদ বলে আল্লাহেন নাই আল্লাহ তার নদীকে যখন ডাকতেন তখন ডাকছেন আল্লাহ যখন তার নদীকে ডাকছেন আল্লাহ আসছেন আল্লাহ যখন তার নদীকে ডাকছেন আল্লাহ আসেন আল্লাহ তার নদীকে যখন ডাকতেন আল্লাহ ডাকতেন এখানে আল্লাহ গরিবের মাঝে সুস্পষ্ট ভাবে আমাদেরকে হুকুম দিচ্ছেন দেখো এ নদীর নাম ধরে আমি ডাকি নাই তোমরা এ নদীর নাম ধরে ডাকবে না আল্লাহ বলতেছে নাম ধরে আমি ডাকি নাই আমার এই নদীকে নাম ধরে আমি ডাকি তোমরা এই নদীকে নাম ধরে ডাকবে না হুকুম দিচ্ছেন দু আর রসুলি বাইন কুম দেখো আমার এই নদীকে তোমরা ডাকবে যেমন সাথে দবি হবে আমার নবীর বেদবি আমার নবীর প্রতি বেদি এটাকে আমি বরদাস্ত করব না আল্লাবুল দিস কোরআনের মাঝে আমার নবীর সামনে যখন তোমরা কথা বলবে উচ্চ স্বরে কথা বলবে না নিম্ন স্বরে কথা বলবে আমার নবীর সামনে যখন কথা বলবে আদব রক্ষা করে কথা বলবে কারণ আমার এই নবী বড় মর্যাদাবান নবী হে ইমানদারি রোজা মুবর আল্লাহ রসুল সাল আলহমকে সালাম দেওয়ার যে রোজা মুবারক সালাম দেওয়ার যে জায়গা তার উপরে লেখা এই আয়াতটা লেখা ya ay wahallabi naamanu latarfau a kuata kum pauka sauin nabijiwalaata jaharu lagu bilqalin tajahari bazi kum bao An taxba aamaikum Waangtum la नबीर सामने उच्च आवाज कथा बोलो नबीर मर्दा नष्ट नबीर ब्यादबी जो ब्या बता नबीर ब्या क्योंकि समस्त आगल गुरु नष्ट आनता बता आमकुम বে আদব মাহরুম গস্তজ পজলে রুদা কাহি তিতে আদব আজ খুদা কাহি তিতে আদব বে আদব মাহরুম গস্তজ পজলে রাজমের প্রতি আল্লাহর কোনো অনুগ্রহ নাই বাজো মেরি সাথে আল্লাহর কোনো আকুষ নাই আল্লাহর সাথে সম্পর্ক হল আদব গলার সম্পর্ক কোনো আল্লাহ বিরুদ্ধাচরণ করল নবীর সাথে যে বেআদবি করলো নবীর সাথে বেআবী হলো কুপুরী এ নবীর মর্যাদা নবী নিজে হাজিসের মাঝে একসাথ করতেছেন মানব পৃথিবী সৃষ্টির পূর্ব থেকে তার মর্যাদা আগে নিতিবদ্ধ করা হয়েছে বর্ণনা করেন্লাহ এরশাদ করেন امی الكتاب آدم نبی বলতেছেন উম্মুল কিতাবের মাঝে লৌহে মাহফুজের মাঝে আমাকে শেষ কবির মর্যাদা একটা মহান রবাল তখন দান করেছেন হজরতে আদমকে তখন সৃষ্টি করা হয় নাই হজরতে আদম তখন আদমকে সৃষ্টি করা হয় নাই তার মর্যাদাকে লিপিবদ্ধ করা হয়েছে এ নদী বড় মর্যাদার নবী দু আপনি বড় রসুল তিনি বলতেছেন আমি এইটা নবীর সুসংবাদ সেই সুসংবাদের ফসল হলাম আমি আল্লাহ কুরানের মাঝে ইব্রাহিমের দুয়ার আলোচনা করতেছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَىٰ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلِ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ حضرت إبراهيم عليه السلام اللَّه تعالى الْحُكُمَةِ تَرْشُمْتَان حضرت إِسْمَاعِيل كِنْ يَيَىٰ كَعْبَعَ شُرِسْكِ نِرْمَنْ قُرْنِنْ কাদা নির্মাণকে সমাপ্ত করার পর তিনি আল্লাহর কাছে মোনাজাত ধরলেন রানা মিন্ আল্লাহ হে হেগার মিন্ আমাদের এই কাজটাকে তুমি কবুল করে নাও ইন্নকান্তমি ও লালিম তুমি সব শুনেছ সব জেনেছ তারপর তিনি দোয়া করলেন রব্বানা যে রসুল তাদের কি কিতাব শিখাবেন যে রসুল তাদের কি কিতাবের তালিম দিবেন আল্লাহ এমন একজন রসুল আপনি প্রেরণ করেন কেনা করলেন হজরতী ইব্রাহিম আলিহিসারি আপনার আল্লাহর মোহাম্মদুল রসুলছেন আমি সেই দোয়ার ফসল আমি সেই দোয়ার ফসল হজরতে ঈসা আলাইহ ইসালাম আল্লাহ তাকে নদী করে পাঠালেন تنمع نزدرك دعوة دلال وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم حضرت عيسى تنمع بني إسرائيل تنمع ذركتني على الرسول مبشرا برسول يأتي من بعد اسمه أحمد لكو عمي يجيون رسول তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি একজন তার নাম হবে আল্লাহ নদী হাজর পৃথিবীতে এসেছেন তিনি পৃথিবীবাসীকে সুসংবাদ শুনাইছেন আমরা তো পৃথিবীতে এসেছি तुम्हार मत डाकी आल्लर रतुलर सर्वश्रेष्ठ सर्व सर रतुलर आगमन घटवे और तर नाम विषय के बोझार चेष्टा करें आल्लाबी पाठाइन और नबीरा उन्मदे दावत दी नबीरा उन्मदे सुसंवा सुनई যে একজন নবী আসবে সে নবীর নাম হবে রহমান সেই নবী সর্বশেষ নবী সেই নবীর মাধ্যমে আল্লাহ তার মিফিকে শেষ করবেন হজরত আদম আলী ইসলামের মাধ্যমে আল্লাহ পৃথিবীবাসীর কাছে তার জীবন ব্যবস্থার যে দাওয়াতটি শুরু করেছেন নবী মুহাম্মাদুর রসুল মাধ্যমে সেই দাওয়াতের সমাপ্তি ঘটবে আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করবেন মানুষের জন্য তার সারা জীবন ব্যবস্থা উপহার দিবেন সেই শেষ নবীর উন্মত হবে সারা উন্মত তাই যুগে যুগে বিশ্বাসীদের অপেক্ষা ছিল ইমামদারদের আল্লাহর কাছে প্রার্থনা ছিল আল্লাহ শেষ নবীর আমাদেরকে উন্মত করো শেষ নবীর উন্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করো পৃথিবীর বেটি দোয়া চলতেছিল যারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহর কাছে প্রার্থনা করতো আল্লাহ শেষ নবীর আমাদেরকে উম্মত করো আমরা যেন ভাগ্যবান উম্মত হতে পারি তোমার সৌভাগ্যবান সর্বশেষ নবীর উন্মত হতে পারি দেখাতে দে পৃথিবীর সর্দার হাসরের ময়দানের তিনি সর্দার হাসরের ময়দানের তিনি সর্দার পৃথিবীর সমস্ত নবীদের তিনি সর্দার রুতুল সমস্ত নবীদের তিনি সেরা সমস্ত রুতুলদের তিনি সেরা দে আল্লাহ পাঠাইতেন তো সবার কেছে কিন্তু তিনি পূর্ববর্তী সকলের কাছে গর্ব পূর্ববর্তী সকলের দেয়া সংবাদ আর বাসা রাতের তিনি পৃথিবীর উপহার ছিলেন তার এত মর্যাদা ছিল আল্লাহ তারা সমস্ত নবীদের তাকে ইমাম বানাইছেন সমস্ত নবীদের জানিয়ে সমস্ত দাঁড় করিয়ে দিলেন আপনি ইমাম হবেন আর বাকি সবাই আপনার মুক্তি আল্লা অন্যান্য নবীদের কাছে অধিপ্রেরণ করবেন নবীদেরকে রাখবেন তোর পাহাড়ে আসো তোমার সাথে কথা হবে আসো তোর পাহাড়ে কথা হবে আল্লাহ সেখানে আল্লাহর সাথে তার কথা হয়েছে আল্লাহ নিজ আড়স্যের মাঝে থেকে তুলে নিয়ে গেছেন আর সেখানে আরসে মোহাল্লা আল্লাহর সাথে তার কথা जिब्राइल तक पर्त पहुंचान उन्हीं घर मधे जिब्राइल वही घर मधे उपस्थित श्री युद्ध मैदान जिब्राई युद्ध मैदान वही निये তিনি সাহাবায় একদিকে নিয়ে মজবা করতেছেন মজবার মধ্যে জিব্রাই এসেছেন মসজিদের মেম্বারে পা আছেন জিব্রাহির সামনে এসে উপস্থিত হইছে আল্লাহ আপনার কাছে তার চরিত্রের সার্টিফিকেট মহান রব্বুল আলমিন দান করেছে তার চরিত্রের সার্টিফিকেট আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়াল কমিশনার মেম্বার মেম্বার লেখা দেয় উনি আমার এলাকার লোকসব চরিত্রের অধিকার চরিত্রের মাঝে দিচ্ছেন পর্যন্ত তার চরিত্রের আলোচনা আল্লাহ কুরানের মাঝে করেছেন আমার এ নবীর চরিত্র লোকেরা নদীকে জবাব দিছে নবী কবি নবীকে সাহের বলছে আল্লাহ কুরানের মাঝে জবাব দিয়েছেন না আমার এ নবী কোন কবি না আমার এনবী কবি না গণক বলছে কাহিন বলছেন আল্লা কুরানের মাঝে জবাব দিছেন না আমার নবী কাহিনা অমাহু আউলি কাহিন আল্লাহ জবাব দিত কাফের সেই কাপের তিল নবীর জবাব দেওয়ার কেউ ছিল না আল্লাহ ওহি নাজিল করে জবাব দিয়েছেন তাব্বত আবুল হাব ধ্বংস আমার नंदे मोहम्मद मोहम्मद निर्वंश मोहम्मद वंश थकबे ना सेलेंतान सेलें टीका নবীন আপনাকে তো কৌসার দিয়ে কৌশলের নিয়ম দিয়ে আমি আপনাকে তৈরি করেছি আপনার কাছে কাউসার আছে আপনার যারা দুশ্মন তারাই নির্বংস হবে আপনার দুশ্মনদের নাম ঠিকানা পিঠে নিতে থাকবে নবীর যারা বিরোধিতা করবে তারা ধ্বংস হবে তার হবে কামা যেমন পূর্ববর্তী নবীদের সাথে বিরুদ্ধাচারণ করে যারা ধ্বংস হয়েছে সেই ইতিহাস তোমরা দেখে রাখো এই নবীর যখন বিরুদ্ধাচারণ যা যেখানে সেই অবস্থায় করবে তারা ধ্বংস হবে তার লাঞ্চিত হবে এটাই চলানো কেমন ছিলেন নবী আল্লাহর এ নবী কেমন ছিলেন আল্লাহর নবীর জীবনইটা করে দেখেন মাঝে গালি ছাড়া মানুষ কথা বলতো না মানুষ কথা বলতো গালি দিয়ে কথা বলতো আমার নবী তার নবুত পূর্ব চল্লিশ বছরের জীবন তখনো তার কাছে আল্লাহ কোরআন হাজিল করেন নাই তখন তার কাছে কিন্তু আমার নবী নগদ পূর্ব চল্লিশ বছরের জীবনেও গালি পর্যন্ত দেয় নাই নবীর চরিত্র কেমন ছিল এ নবীর যে জমানায় মানুষের মাঝে সভ্যতা ছিল না মানুষ এবার করত ল্যাংটা হয়ে করত रसुल्ला से असभ्यतारुगे भावे बड़े क्यों कखो तर सतर्क देखे ना कुदिन क्यों तरह सतर्क पर्त समाज कंतु से धुकार समाज समस्त धुकाबाजरा सबा सवार धोखाबाजी सम्पर् जानत चल्लिश बचर नदी के देखार पर मक्टर का এ নবীর নাম পরণ করেছিল আল আমিন বিশ্বস্ত আল আমিন বিশ্বস্তি কাহে আমিনাই জিসকো কাপের তক ভি কাহে আল আমিনাই তার নাম দিয়ে দিয়েছিল আল্লা কেমন মানুষ ছিলেন তিনি ওনার খাদেন ছিল হজরত আনাস দশ বছরের খাদেন শিখতে হবে নদীর জীবন শিখতে হবে হজরতা আনাজ গেছেন কাজ করছে আল্লাহ রতুল অপেক্ষা করতেছে ওই আনাসের তো খবর নাই কোথায় গেল অল্প সময়ের কাজ এখনো পর্যন্ত খবরটা নিয়ে আসলো না আল্লাহ রসুল আল্লাহ রসুল চুপ করে দাঁড়ায় আসেন চুপ করে দাঁড়ায় আসতেন ভগ্রতা আনাস খেলতে খেলতে একটা পর্যায়ে দেখে ফেললেন আল্লাহ রসুল দেখতেছে আল্লাহ রসুলের দরবার থেকে বের হয়েছি আল্লাহর রসুলের সামনে হজরতে আনাস উপস্থিত হলেন হজরতে আনাস বললেন আল্লাহ রসুলের সামনে আমি যখন উপস্থিত হলাম আল্লাহ রসুল এমন একটা মুসকি হাসি আমাকে দেখে দিলেন আল্লাহ আমি আজ করেছি। কোনদিন আমাকে তিনি প্রশ্ন করেন নাই এ কাজটা কেন করলে বা এ কাজটা কেন করোনাই তো ভালো দশ বছরের খাবেন হত্রতা আনাস তার কর্মচারী তার মালিকের ইতিহাস বলতেছে আমার মালিকটা এরকম মালিক দশ বছরে কত কাজ কত রকম করছি একটা দিন জিজ্ঞাসা করে নাই যে কাজটা করলাম না কেন একটা দিন এই প্রশ্ন করে মানুষ কেমন তার কর্মচারীকে জিজ্ঞাসা করেন ঠিক না আমি কেমন তার সাথে হজরতে খালিজার কাছে আল্লাহর রসুলের খাদিজার সাথে সংসার ছিল জীবনের প্রথম সংসার কেমন ছিলেন হজরতে খাদিজার কাছে আল্লাহর রসুল ইতিহাস দেখেন মানুষ যদি চিনতে চান তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন মানুষটা কেমন শিলবুল কিনা ভুলবুল কিনা দিনে জিজ্ঞাসা করেন মানুষটা কেমন আমরা তো কমিশনের কাছ থেকে সার্টিফিকেট আনি মানুষটা কেমন কমিশনের পুলবে মানুষটা ভালো কমিশনার জানে কি আমি কেমন মানুষ মেম্বারটা জানে কি জানি কেমন মানুষ ঠিক না ফতিব ওয়াজ দিয়ে মানুষ কেনা যাবে হ্যাঁ কেনা যাবে না মানুষ কিনতে স্ত্রী যে তার স্ত্রী তাকে কেমন বল হজরতে সাথে আল্লাহর রসুল তার দাম্পত্য জীবন শুরু হয় যখন হজরতে খাদিজার বয়স চল্লিশ বছর আল্লাহর নদীর বয়স পঁচিশ বছর পঁচিশ আল্লাহর রসুল যখন নবতি পান তখন আল্লাহর রসুলের বয়স করে চল্লিশ হজরতার বয়স তাহলে কত কত হজরত খাদিজার বয়স পঞ্চান্ন সংসার কত বছরের পনেরো বছরের সংসার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলেন হজরতে খাদিজাকে দাওয়াত দিলেন সর্বপ্রথম দাওয়াত দিলেন স্ত্রীকে দাওয়াত দিলেন আর আল্লাহর রসুল যখন খাদিজাকে দাওয়াত দিলেন হজরতে খাদিজা জবাব দিলেন হে আল্লাহর রসুল হে আবুল কাসেম হে কাসেমের বাবা হজরত কাদিজা আল্লাহর রসুলকে কাসেমের বাবা বলে ডাকতো কি বলে ডাকতো বাবা কারণ আল্লাহ রাখেনা হজরতে আল্লাহ রে বললেন হে কাসেমের বাবা চল্লিশ বছর বয়সে আপনার সাথে যে আমার সম্পর্ক হয়েছে पंद्र बसर आपकी घर मजे देखती मक्ारण मानू ना अपनी महामानव अपन का पड़े विश्वास करी प्रश्न नाई आप आपत्ति नई সর্বপ্রথম ইমানের স্ত্রী সর্বপ্রথম পিচ বছরের বন্ধু হজরত আবু বকর আল্লা আবু দিলেন আবু দকর দাওয়াত গ্রহণ করো বন্ধু বন্ধু চিনে ঠিক না লোকটা কেমন কারা জিজ্ঞাসা করো তোর বন্ধু বান্ধব দেখো না কেউ ওর তার বন্ধু বান্ধবরা ভালো যান বন্ধু আল্লাহ রতুল দাওয়াত দিলেন আবু আবু বকর প্রস্তুতলা বকুর প্রস্তুত ইন্দ মোহাম্মদ জন্য আল্লাহ রাহালাম তিনি নিখুন জীবন এক লক্ষ নবীর সর্বশেষ ছ লক্ষ নবীর सर्वशेष नबी सब सर्वशेष नबी जीवन निखुज जीवन अथचन कीवन एक बोझ चेष्टा करें तीवन प्रत्येक का उन्नतर का संरक्षित पृथ्वी और कोई जे व्यक्तर जीवन एम भाव संरक्षित होता है पृथ्वी एम और व्यक्ति ने म छरक्षितुवक जीवन कम संरक्षित जीवन कम संरक्षित तर समाज जीवन कमन छरक्षित राज्य गचार कर प्रत्येक संरक्षित तरी स्त्री तरह चालचलन कमन छरक्षित जीवन सब किस संरक्षित जीवन के সংরক্ষণের জন্য আল্লাহ আজিবা আল্লাহ তার জন্য ছয় লক্ষ নদী পাঠাইছে বলেন তিনি খেয়াল করে খেয়াল করেন ছয় লক্ষ নদী পাঠাইছে তার দিনের দালাত পৃথিবী পর্যন্ত পৌঁছানোর জন্য শেষ নবীর জীবনকে সংরক্ষণের জন্য সক্ষাবি তাকে উপহারের জন্য মানুষদের কাছে সংরক্ষণের জন্য সক্ষ তাহাবি সুবাহ আল্লাহ আক তার জীবনকে সক্ষাবি নিখোঁজ ভাবে সংরক্ষণ করেছে তিনি যখন মদিনার প্রেসিডেন্ট কেমন জীবন ছিল তার তিনি যখন মদিনার প্রেসিডেন্ট কেমন সাদা জীবন জীবনকে তিনি গ্রহণ করেছিলেন মদিনার প্রেসিডেন্ট তার কার্যালয়ে শুয়ে আছে মসজিদে নবীতে মদিনার প্রেসিডেন্ট মসজিদে নবীতে শুয়ে আছে थाय बाल डान बाल डानूसक नई खेज पतार चाटाई हल तर कूषक खेजुर पतार चाटर मे डान हाथ, हाथ।, हाथ माथा रेखे मदिनार प्रेसिडेंट शुए आजरत उमर देखा करते गेस आल्ला रतुर हजरत उमर उपस्थित हुई से हुई बस খেজুর পাতার মাঝে শুয়েছিলেন শরীরের মাঝে খেজুর পাতার দাগ হজরত আল্লাহর দেখে তার পোকের পানি চলে আসল হজরত উমর কেঁদে দিলেন আল্লাহ রসুলের কাছে আবদার করলেন আপনি একটু অনুমতি দেন হে আল্লাহ আপনার জন্য একটা দুসক বানায় আনি চাইলে আমি পাই কিন্তু আমি তো এই জীবন কি গ্রহণ করেছে কেমন জীবন ছিল বেলা বাহারাইন কাতার মুসলিম কেলাপতের বিভিন্ন অঞ্চল থেকে মদিনায় খাবার আসছে শস্য আসছে প্রচুর পরিমাণ ঘোষণা করা হল আল্লাহর রসুল খাবার বিতরণ শুরু করে দিলেন আজকে আল্লাহর রতুল বড় পেরেছান বড় ব্যক্ত চতুর্দিক থেকে মানুষ আসতেছে তিনি তাদেরকে দিয়ে যাচ্ছেন जहर समय आल्ला रसुल जोर सलाब के आदाय कर बाहर विभिन्न उपहार सामग्री वितरण करो वितरण करते विकाल गशाल खाद्य भांदार सकाल बला जो आल्ला रसुलर रसुल्लान पर हजरत आयता से आया आज के प्रचंड व्यस्त समय पर खूब क्लाने क्षुदार्त में गेसी घरे दल हजरत आया जवाब दिल्लाई अल्लाह रसुलर का जुद्धबंदी हिसाब किसिया आल्लर रतुलतरण करते हजरते अब्बा आता पिछते पिछते हाथे मे पुस्े अब्बा पानी तुलते तुलते अब्बा पानी तुलते तुलते कत पड़े गेस अब्बा एक दीदर रतुलर का हजरते फातिमा আল্লাহ রসুন আগরের গুলাম উমুক গুত্র পর্যন্ত খাবার পৌঁছানো হয় নাই তোমাকে দাসির গাইতে উত্তম উপহার দেই তুমি ফর জামাদের পর তেত্রিশবার শুভান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আল্লাহ জান্নাতের মাঝে তোমাকে জীবনের টুকরো টুকরো ঘটনা ঘটনাগুলো যদি আমরা শুনি এক একটা ঘটনা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে আল্লাহ তো এরতুল আমাদেরকে দিয়েছেন এরতুলের আনুগত্যের জন্য আর আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন এই রসূলের যার আনুগত্য করবে এই রসূলের আনুগত্যই হলো আমার আনুগত্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়িতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলতো যে যারা রসূলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো আল্লাহ বলতোছেন मन होमान दावी सत्यबादी रसुल्ला के मेरे किताबुल्ला के मेरे नाओ রসুল্লাহ মেনে নাও আর রসুরুল্লাহ আর কিতাব নকশে কদম নবী কে জন্নত কে রাস্তে নবীর নকশে কদম এটা জন্নতের রাস্তা নবীর নকশে কদমে চলছে রাস্তা सकाल बला घूमती उठे शपथ करते आज के दिन का नबीर मत चलो आज के खबर मत के प्रत्येक मानसर आचरण करतम आचरण करोध करते सारा दिन एक मिथ्याब ना नबीर अनुसरण साराटा दिन क्यों गाली दीब ना तर अनुसरण একজন মানুষকে ধোকা দিব না কার অনুসরণ হবে নবীর অনুসরণ হবে আল্লাহর অনুসরণ হবে নদীর জীবনকে চর্চা করতে হবে এটা ওয়ান বাক ব্যাপার না নবীর এটা ওয়াজ করলাম মহাব্বতটা কিন্তু নবীর মহাব্বত শেষ না নবীর আমার সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল আমার খাবার থেকে আমার আমার ফেরা থেকে আমার আচার আচরণ আমার স্ত্রীর সাথে ব্যবহার আমার বাবার সাথে ব্যবহার আমার মায়ের সাথে আচরণ আমার অধীনত্বের সাথে আচরণ আমার গোলাম কর্মচারীর সাথে আচরণ জীবনের প্রত্যেকটা কাজের মাঝে তো নবীর রঙের অমিন হতে হবে কে কদম্ব তোর কতের পথ এটা মুখের দাবির বিষয় না এটা হলো কাজের বিষয় তা কাজ করতে হবে রাজি কাজ করবে যারা নবীর হবে কবরের মাঝে যখন প্রশ্ন করা হবে তারা নবীকে চিনবে বলবে যখন ব্যস্ত হবে রুকা রবকে তুমার দিনকে তোমার আর তোমার রতুল কে ছিল যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল উত্তর দিবে হাজার রতুল তিনি তো আমার ছিলেন আমি তো তার রঙের ছিলাম আমার সকাল সন্ধ্যা আমার খাবার আচরণ আমার ব্যবসা বাণিজ্য আমার বিচার আচার সমস্ত অনুসরণের নবীর অনুসরণের মাধ্যমে নবীর জীবন পড়তে হবে চিতামুল্লা থেকে কোথায় পড়তে হবে চিতামুল্লা ধরতে হবে আল্লাহ চিতা মানে পুরা কোরআন মানে নবীর আলোচনা নবী মানে কোরআনের আলোচনা জিজ্ঞাসা করা হয়েছে নবীর জীবন জানতে চাই বলছে কোরআন আছে পরের একটা ইচ্ছা করে যায় না সুন্নতের রঙের অবীন হয়ে যাবো পারো না নবীর আমার পোশাকে আশাকে চাল সমস্ত কিছু চলে আসে পারবো না ইনশাল্লাহ তাহলে তুই মা এই মাহিল কালিয়া এই মাহিল আমাদের কাছ থেকে নবীর সাথে আমরা নবীর জীবন হজরত মাহবুবুর রহমান ফিরুজি সাহেব নবীর জীবনের উপর দীর্ঘ আলোচনা করবেন তা আলোচনা এই নিয়মে শুনবো যে এরপরে থেকে এটাই মানল উনি যেই কথাগুলো বলবেন এটা শুনবো তা না শুনবো মানব আহ আল্লা তো সিদ্ধান্ত করবো আসির আহ্বানা আহমদুলিল্লাহ